বুঝি নাই কথাটা বলে যে জি জি আলহামদুলিল্লাহ কথাটি খুবই গুরুত্বপূর্ণ এটা ইদানিং শোনা যায় বর্তমানে বিভিন্ন জায়গায় এই কথাটা বাতাসে উড়ে বেড়ায় বর্তমানে আমাদের ইমান আটা নষ্ট করার জন্য অসংখ্য রকমের বাতিলের কার উম্মেস ঘটছে তো বিশেষ করে কিছু ভাই আছে ধরেন একটা খাসার মধ্যে বন্দি মানে তারা ওই খাঁচার বাইরে আর যেতে চান না বাপদাদা পূর্বপুরুষ যে খাঁসায় বন্দি আছেন তিনিও সেই খাঁচায় বন্দী থাকেন এদেরকে ওই বাতিল ফেরকাগুলো এদেরকে টার্গেট করে না কারণ এদেরকে টার্গেট করে কাজ না কারণ সে তার ওই ফির সাহেব জা সে দুনিয়ার যত আয়াত দেখান হাদিস দেখান কাজ হবে না মধ্যে বন্দি আছে এড়ে নিয়ে আর চিন্তা করে না কিন্তু যেই কোরআন এবং সহি হাদিসের আমল করতে চায় এদেরকেই বাতিল ফারকাগুলো টার্গেট করে যে এই এরে গোমরা করা সহজ সহজ হবে এজন্য এই ক্ষেত্রে কোরআন এবং শহীদ সন্ন্যার অনুসারে যারা হবে তাদেরকে এই ফেতনার যুগে খুব কঠিনভাবে কামত থাকতে হবে তাদেরকে ওলা মাইকের নামে থাকতে হবে বিহীন গেলেই আপনি ওই করে পড়ে যাবেন ওই বাতিল ফেরকাগুলোর খপ্পরে পড়ে যাবে এই আপনাকে ঠিক করে নিতে হবে যে আপনি এই যুগে বর্তমান দুনিয়াতে কোন কোন আলেমকে আপনি অনুসরণ করবেন কাকে আপনি নির্ভরযোগ্য মনে করেন ওই সমস্ত আলেমদের সোহবতে আপনাকে থাকতে হবে না হয় বাতিল ফেরকাগুলো আপনাকে যে কোনো মুহূর্তে গোমরা করে ফেলবে এরকম একটা বাতিল ফেরকা অনেকগুলো বাতিল ফার্কার একটা বাতিল ফেরকা হলো আহালু জিককোর আন এটার পাকিস্তানে লাহোরে বিশাল অফিস আছে এই সংগঠনের ভারতের বিভিন্ন অঞ্চলে এটার অফিস আছে এই ফেরকাটা হাদিস অস্বীকারী মন কেরিনী হাদিস তারা নবী সাল্লা সাল্লামের কোনো হাদিসে মানে না সহিওনা না কোনো হাদিসে মানে তারা নিজেদেরকে সংক্ষিপ্তভাবে আহালে কোরআন নামে পরিচয় দিয়ে থাকে তা এটার প্রতিষ্ঠাতা হলো আব্দুল্লাহ সক্রালবি নামে একজন ব্যক্তি এই মতবাদের প্রতিষ্ঠাতা এই মতবাদের লোকেরা প্রচার করে যে কোরআনে কারিম না বুঝে পড়া যাবে না কোরআনে কারিম না বুঝে পড়লে গুণা হবে এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা কোরআনে কারিম এমন একটা আল্লাহর কিতাব এটা না বুঝে পড়লেও আল্লাহ রব আলিন সবাব দেবেন এটা তালাবাতের মধ্যেই আল্লাহ পাক সবাব রেখেছেন এটা কোরআনের মজেজাহ এটা না বুঝে যদি কেউ পড়ে অভিষার বলছেন মান কারা আার পাম কিতাব যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটা হরফ পড়ে এখানে শর্ত দেওয়া হয় না বুঝে পড়ার শর্ত অনুবাদ শর্ত ব্যাখ্যা শর্ত পৃথিবীর সমস্ত মুফাসের নেমত যে কোরআানে পাওয়ার জন্য বুঝে পড়া শর্ত না শর্ত হল তালাবাত সহি হওয়া তাজবিদের নিয়ম কানুন অনুযায়ী বিশুদ্ধ হওয়া এটা শর্ত আপনি লাহানে জলই বটবেন মানে নিয়ম নিয়মকানুন বিশুদ্ধ হবে না উল্টাপাল্টা হয়ে যাবে তখন গুণা হয় কিন্তু সহিভাবে না বুঝে অর্থ না বুঝে ব্যাখ্যা না বুঝে যদি তেলাবাত করা হয় তাহলে পৃথিবীর সমস্ত ইমাম ফকি মুস্তাহিদ একমত যে তা স্বাব হবে কিন্তু ইদানিং এই প্রচার করা হয় যে না বুঝে ফুটলে স্বাব হবে না বরং উল্টা গুণা হবে এটা সম্পূর্ণ মিথ্যা ধারণা বাতিল ধারণা তবে কোরআনে কারিম বোঝার গুরুত্ব আছে অনুবাদ জানা ব্যাখ্যা জানা তা এটার গুরুত্ব আছে আলাদা কিন্তু কেউ যদি না বুঝে না জেনে শুধু তালাবাদ করে তার স্বভাব হবে না বা গুণা হবে এই জাতীয় কথা বলা বিভ্রান্তি এবং এই কথাটা কোরআনসুন্নার সাথে সাংঘর্ষিক তো আমরা যারা এটা শুনব আমরা এটা বিশ্বাস করব না এবং যারা বলবেন তাদেরকে আমরা অনুরোধ করব যে এই জাতীয় বাতিল কথা যেন তারা না বলেন জি একটি সব জায়গায় প্রযোজ্য হবে আমরা বলছি যে এই আয়াতগুলো এক আয়াত দিয়ে এক হাজার বের করতে পারবেন আপনি খালে সূত্রটা জেনে রাখবেন তা আনো আলাল একজন আরেকজনকে সহযোগিতা কর আর গুনাহের কাজে সীমা কাজে একজন আরেকজনকে সহযোগিতা করিও না বাস এবার যত গুনার কাজ আছে তারপরে সীমা কাজ আছে এই সব জায়গায় আপনার জন্য চাকরি করা যায়জ নাই ওইটার সাথে কোনো সম্পর্ক রাখা যায়জ নাই। এবার আপনি নিজে বের করে ফেলতে পারবেন কোন কোন জায়গায় চাকরি করা যায়জ তাদের সাথে সম্পর্ক রাখা যায়জ কোন কোন জায়গায় যাওয়া যায় কোন জায়গায় যাওয়া না যায় সব এখান থেকে বের হয়ে যায় তা আল্লাপাক অনেক জিনিসকে হারাম করার পরে আল্লাহাক একটা নীতিমালা দিয়েছেন ফামানি তোর ভাঁন আদিন যে যারা সেবা লঙ্ঘনকারী হবে না এবং যারা ক্ষেত্রে অনুপায় তাদের জন্য ফালা নাই। এখন একজন মা বোনের অসুস্থ হয়েছেন এখন তার যেই রোগ এই রোগের কোনো মহিলা চিকিৎসক ডাক্তার পাওয়া যাচ্ছে না তাহলে কি উনি চিকিৎসাবিহীন মারা যাবেন না এই ক্ষেত্রে ফামানি তোর তিনি নিরুপায় তিনি তার আর কোনো উপায় নেই এক্ষেত্রে তার জন্য কোনো গুণা হবে না যে প্রথম কথা হলো এক বৈঠক যে ছলাতে সেখানে করা লাগবে কিনা তাওয়ার রূপ তো বুঝেন আপনারা নাকি তাওয়ার রূপ বুঝেন না আমরা তা সাহদে যেভাবে বসি এটা হলো এফতারাস আরেকটা বৈঠক হল যে ডান পা খারাপ অবস্থা থাকবে বাম পাশে আপনি নিতম্বের উপরে বসবেন এটার নাম হল তাওয়ারুক তো যেই ছলাতে একাধিক বৈঠক আছে একটার বেশি বৈঠক দুইটা বৈঠক আছে তিন বৈঠকওয়ালা ছলার তো নাই কি আছে এক বৈঠক অথবা দুই বৈঠক যেটাতে একাধিক বৈঠক আছে সেটার শেষ বৈঠকটা হবে তাওয়ার রুখ প্রথম বৈঠকটা হবে এফতারাস মানে যেভাবে আমরা স্বাভাবিকভাবে পশি এভাবে হবে শেষ বৈঠকটা হবে তাওয়ার রূপ তবে এখানে একটু এক তালাব আছে আহলুল আলেমদের মধ্যে কারণ নবিস্লাম বলছেন ফেল কা শেষ বৈঠক এখন যেটার একটা বৈঠক ওইটাও তো শেষ বৈঠক আর যেটার দুইটা বৈঠক ওইটারও ওইটা শেষ বৈঠক এই জন্য কেউ কেউ বলছেন যে যে চলাতে এক বৈঠক সেটার এক বৈঠকেই তাওয়ার রূপ হবে আর কেউ কেউ বলছেন না আসলে আখেরা বলা মানে উলার বিপরীত হল আখেরা তাহলে আখেরা থাকলে উলা থাকতে হবে উলা না থাকলে ওটা আখেরা হবে না মানে বৈঠকে একটা তো এটা প্রথম বৈঠক ওনা শেষ বৈঠক না বৈঠক এত একটা এটাতে প্রথম আর শেষ বৈঠকের প্রশ্ন নাই যেখানে একাধিক বৈঠক সেখানে শেষ বৈঠক তো এই জন্য বাজ রহেমাউল্লাহ শাখ ওসাইমিন রহমাউল্লাহ আলবানি রহমাউল্লাহ ওনাদের মত হল যে একাধিক বৈঠক থাকলে শেষ বৈঠকটাই তাওয়ার রুখ আর কেউ কেউ বলছেন যে প্রথম বৈঠকটাও মানে এক বৈঠক হলেও তাওয়ার হবে তবে এই ক্ষেত্রে আমরা মনে করি ওই একটা বৈঠক হলে ওখানে তাওয়ার রুখ করা দরকার নেই কারণ শেখবিন বাজ রহমান অনেকে ভিতিরের ব্যাপারে প্রশ্ন করছেন যে ভিতিরে তাওয়ার রুখ হবে কিনা কারণ ভিতরে তো বৈঠক হবে একটা তো সেখানে তাওয়ার রুখ হবে কিনা তিনি বলছেন না সেখানে কোনো তাওয়ার রুখ হবে না যেহেতু সেখানে একাধিক বৈঠক নেই জি জি আর এর আগে একটা শকরের জন্য শকরের জন্য স্বাভাবিক ভাবে কোন নাই তবে এমনি কেউ নফল সলাৎ শুক্রিয়া নফল সলাদ আদায় করতে পারে যেমন শুক্রিয়া নফল সিয়া মরাইতে পারে মুসা আলহিসাল্লাম যে আসরা সিয়াম রাখতেন এটা রাখতেন ফসামা মুসা শুক্রান শুক্রিয়াতন রাখছেন তো এরকম শুক্রিয়াতন সলা আদায় করা যায় নফল সলাম আর নফল সিয়াম একসাথে একটাও রাখা যায় একাধিকও রাখা যায় কোনো অসুবিধা নেই তবে শুধু শুক্রবারে রাখা যাবে না শুক্রবারে রাখতে গেলে শুক্রবারের আগে পরে বৃহস্পতিবার শুক্রবার অথবা শুক্রবার শনিবার মিলে রাখতে হবে আর কারণ হলো শুক্রবার আমাদের ঈদের দিন আর এজন্য জন্য শুধুমাত্র আপনি যদি শুক্রবার রোজা রাখেন তার অর্থ হইল আপনি ঈদের দিনকে পছন্দ করেন নাই এজন্য নবী সাল্লাহিস্লাম শনিবার রবিবার অনেক সময় রোজা রাখতেন আর বলতেন যে শনিবার রবিবার হলো ইহুদিদের খ্রিস্টানদের ঈদের দিন এই জন্য নবীলাম সেটার মোহালাফাত করে রোজা রাখতেন এজন্য শুক্রবার যদি তেরো চোদ্দ পনেরো মধ্যে শুক্রবার পড়ে তাহলে অসুবিধা নেই বা আসুরার রোজা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ এরকম সিএম সেটা শুক্রবার অসুবিধা নেই কিন্তু এমনি কিছুই না তাহলে শুধু শুক্রবার না রেখে এর আগে পরে মিলে রাখতে হবে আর নর্মালি আপনি একদিন রাখতে পারেন যেমন সোমবার একদিন বৃহস্পতিবার একদিন এগুলো তো একদিন রোজা রাখাটাই শোন যে আমরা তাহলে অনলাইনে আর না নেই নাকি জি আলহামদুলিল্লাহ নিয়ত তো অন্তরেই করা হয় এটা অন্তরের আবাদত তো আসলে জোহরের সময় যদি আমি ভুল ক্রমে মনে মনে আসর মনে করি দেখে আলে তো আমার জোহরেই হবে কারণ এখন তো আসরের ওাক্তই হয়নি আসরের নিয়ত করলেও আসর হবে না কারণ এখন তো আচারের ওয়াক্ত হয় না ওাক্তটাই হলো জোহরের তাহলে এই সময়ে আমি আসর যদি ভুল প্রবে মনে মনে নিয়ত করিও তাও আমার চলাত হবে জোহর এটার জন্য সাজদায় সহও দিতে হবে না কিছু করা লাগবে না জি তাহলে জি গায়ে বীজা নাজার ব্যাপারে একতালাপ আছে আহলুল আলেমদের মধ্যে অনেক একতালাপ আছে সাইফুল ইসলাম ইমাম ইবনে তাই মিয়া রহমাউল্লাহ বলছেন না কোন প্রকারের গায়ে বীজা হবে না মানে গাইবি জানা যার একবার জানাজা হয়েছে তার আর কোনো গায়ে বি হবে না যার গায়ে জানাজা হয় নাই জানাজা বিহীন দাপন করে ফেলা হয়েছে তার গাইবি জানাজা করা যেতে পারে যেমন নবী সাল্লাহ ইসলাম যে জানাজাটা করছেন নাটজাসীর সে নাটারসিকে জানাজা বিহীন দাপন করা হয়েছে এই জন্য নবী সাল্লাহ ইসলাম তার গাইবি জানাজা করেছেন আর আরেকটা মহিলার ব্যাপারে যে হাদিস পাওয়া যায় যে নবী সাল্লাহ সালাম জানতে পারলেন যে মহিলাটা মারা গেছে তখন নবী সাল্লাহ সালাম তার কবরের পাশে গিয়ে জানাজা পড়ছেন তো কেউ কেউ এটাকে দলিল পেশ করেছেন যে তাহলে তো নবী সাল্লাহ সালাম মারা যাওয়ার পরেও লাশবিহীন তার জানাজা পড়ছেন তো এই ক্ষেত্রে ওলামাইকার মত হলো না লাশবিহীন এরকম গায়েবানা জানা পড়া যাবে না এটা ওইটা নবী সর সালামের জন্য খাস এটা সবার জন্য আমরা আবার কোন কোনো আলু লালেমেরা বলছেন পড়া যাবে এটা একতলাফ আছে তবে আমরা দুটার মধ্যে মনে করি না পড়াটাই বিশুদ্ধ মত আমরা যার লাশ নাই বা জানা যায় বিহীন তার জন্য আমরা দোয়া করব। দোয়া তো আছে তা তার জন্য জানা যা চলাতে একাধিক জানা পড়া যাবে একাধিক জানাজার কোনো অসুবিধা নেই তবে যত জায়গায় জানা হবে তত জায়গায় তার লাশ থাকতে হবে লাশবিহীন না যে আমাদের অনেক পুরানা মহবিন কুম আসসালাম রহমতুল্লাহ জি ভাই জানতে চেয়েছেন যে বর্তমানে সালাফি মানহাজের কথা বলে বিভিন্ন জন বিভিন্ন দলে দলে বিভক্ত হচ্ছে ক্ষেত্রে আমাদের এরকম কোনো দলে অন্তর্ভুক্ত হওয়া জরুরি কিনা আমরা মনে করি যে যদি দলে অন্তর্ভুক্ত হওয়ার দ্বারা আমার মধ্যে ক্ষুদ্র মন মানসিকতা তৈরি হয় যে এক সময় আমার মনটা ছিল উদার আমি সব ভাইকে আমার ভাই মনে করতাম সবাইকে এখানে যারা আসছে সবাইকে আমি মুসলিম মনে করি সবাই আমার ভাই মনে করি সবাই সাথে আমার একটা সম্পর্ক কিন্তু একটা দলে ঢুকার পরে আমার মনটা হয়ে গেছে ক্ষুদ্র এখন মনে করি এখানে যারা যারা আমার দলের এরা শুধু আমার ভাই বাকিগুলো তো হক নাই বাকিগুলো সব গোমরা হয়ে গেছে এরা আমার ভাই না তাইলে এক্ষেত্রে দল মুক্ত থাকা পরস কারণ দলের দ্বারা আমার মন সংকীর্ণ হয়ে গেছে অন্য বাইকে আমি মুসলিম বাইকে ভাই মনে করতে পারতেছি না ক্ষুদ্র মন মানসিকতার মধ্যে যাওয়া যাবে না আর যদি কোনো বৃহৎ উদ্দেশ্যকে নিয়ে যদি একটা সংগঠন কায়েম করা হয় সাময়িকভাবে এই উদ্দেশ্যটাকে সফল করার জন্য কিন্তু এটার দ্বারা অন্য কোনো দল অন্য কোনো ভাই অন্য কারো প্রতি কোনো প্রকারের হিংসা বিদ্বেষ তৈরি হয় না দলাদলি তৈরি হয় না তখন সেটা সরিয়েতে যাই কিন্তু বর্তমানে আমরা যারা সহি আকিদা বা সহি মানহাজ বা সালাফি মানহাজ অনুসরণ করার চেষ্টা করি আমাদের এখন দলের চেয়ে বড়ো জরুরি হইল যে আমার এলেম অর্জন করা এলেমটাই মূল কাজ যে আমার আকিদা কীভাবে বিশুদ্ধ হবে আমার সালাফি মানহাজ বলতে কি বোঝায় আমার আকিদার মধ্যে কি কি সমস্যা আছে এইগুলো নিয়েই আমার এলেম অর্জন করা আর নর্মালি যখন আমার আকিদের সাথে আরেকজন ভাইয়ের আঁকিদের মিলে যায় তখন তো এমনিই দল হয়ে যায় মানে দল এসে বেশি হয়ে যায় তার সাথে আমার একটা আকিদার মিল হওয়ার কারণে মোহব্বত তৈরি হয়ে যায় তো তখন আমরা যারা যেই এলাকা যারা এরকম মোহব্বত তৈরি হয়ে গেছে আমরা সংঘবদ্ধভাবে সেই এলাকা দাওয়ার শুরু করে দিব তা আমরা যে নিয়ামত পেয়েছি অন্য ভাইয়েরাও যেন সেই নিয়ামত পায় সেটা দাওয়া থেকে শুরু করে দেব এটার জন্য তো কোনো দল কোনো সংগঠন কোনো এরকম দলভুক্ত হওয়া জরুরি না এজন্য আমরা মনে করি এরকম কোনো দলভুক্ত না হয়ে আপনি নিজেকে কোরআন সন্নার অনুসারী হিসাবে গড় তোলার জন্য অ্যালেম অর্জন করেন আর দায়ল আল্লাহ হিসাবে তাওয়াত দিতে থাকেন জি সোহান